সুপ্রিয় দর্শক আপনাদের জন্য যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আজ বা ওয়ান্নাই জোলম শব্দটি আরবি শব্দ আর যে শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করি এবং আমরা ভালো করে জানি যে ইসলামে জোলম বা অন্যায় করা এই গুণটি যারা ধারণ করেছেন তাদেরকে ভালো চোখে দেখেনি কারণ হল অন্যায় করা এই গুণটি আদৌ কারো হওয়া উচিত নয় যা মহানবাবুল নিজের জন্য পছন্দ করেননি নিজে কারও প্রতি করেন না অনুরূপভাবে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জোল করতে পারেন না এবং এ জলমের কিছু প্রকার আছে আমরা যদি সংক্ষেপে জোলম বা অন্যায় করা এ দিকগুলি একটু আলোচনা করি তাহলে খুব সহজে আমরা বিষয়টি বুঝতে পারব এবং আমাদের বোঝাও সহজ হবে আসলে জোল যে বিষয়টি অন্যায় করা এ অন্যায় করা দিকটি কয়েকটি ক্ষেত্রে হয়ে থাকে প্রথম ক্ষেত্র হলো। আফজুল মা আল্লা আল্লাহর সাথে অন্যায় আচরণ করা আর দ্বিতীয় জুলম হলো আফজুল মা নাফসিহি নিজের আত্মার সাথে জুলম করা কখনো কখনো মানুষ তার আত্মার সাথে অন্যায় অবিচার করেন এবং আত্মার তার নিজের বা যেই বিষয়গুলি তার করণীয় ছিল সেই বিষয়গুলো তিনি করেন না আত্মার প্রতি জুলম করেন अनुरूप मानुष जोल मैं अन्े जोल अन्या आल्लर सा आत्मारा मानसर सीन धरण जोलम वन थे और ये तीन धरण अन्नये हमें परिपूर्ण भाव बुझते सठीक बुझते अपनी सकल प्रकार अन्ाय ज के मुक्त करते सक्षम हबें आसल जुल्म हल कारो हक अन्न का दिए देव ये प्राप्त छा से प्राप्यता के दे जोलम उदाहरणस्वी बोलते परी आल्ला हकर क्षेत्र इबादत पवार यज्ञ हलि आल्लादी इबादत के आल्ला छड़ा अन्नें তাহলে জুলম করলেন যেটি সবচেয়ে বড় জুলম আল্লাহর ক্ষেত্রে জুলম অনুরূপ হবে তিনি পাওয়ার হকদার ছিলেন না তাকে সেটি জোর করে দেওয়া হল সেটিও জুলম যেমন বান্দার ক্ষেত্রে আপনি জুলম করলেন আর সে জুলম হল অন্যায় করে তাকে আপনি প্রহার করলেন অন্যায় করে তার অর্থ সম্পদ আপনি ছিনিয়ে নিলেন যেটি হর ছিল না সুপ্রিয় দর্শক এ ধরনের জোল নিয়ে আমরা কথা বলব তাহলে তিনটি বিষয় যদি আমাদের বোধগম্য হয় আমরা যদি বুঝে নিই যে জুলবা বা হয় আল্লাহর সাথে তাহলে আপনি বাকি যে দুইটি জুলবা বা অন্যায় সেগুলোকে আপনি সংশোধন করতে পারবেন এবং সেগুলো অটোমেটিকভাবে আপনার সংশোধন হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে আমরা প্রথমে কথা বলবো আল্লাহর সাথে অন্যায় অবিচার করা অথবা আল্লাহর ক্ষেত্রে জুলম করা মহানরবুল আলমিন সুরাতুল লোকমানের তেরো নম্বর আয়াতে সাদ করেন ইন্না শির কালুন আজিম নিশ্চয় শেখ হল মহাবনায় এখন শিখ সম্পর্কে আমরা সংক্ষেপে কথা বলবো। যে জোলমটি বান্দার পক্ষ থেকে হয়ে থাকে এবং সবচেয়ে বড় জোল হয়ে থাকে আর এ জোল যদি কোনো বান্দার মাঝে থেকে থাকে আর বাকি ধরনের জোল যদি নাও থেকে থাকে এরপরও তিনি সবচেয়ে বড় দোষী এবং আল্লাহর কাঠগড়াতে সবচেয়ে বড় অন্যায়কারী বিধায় আল্লাহর ক্ষেত্রে যে জুলমু মা আল্লাহ এ অংশ আমাদের ঠিক করতে হবে আসলে এটি হল সিরিকের মাধ্যমে হয়ে থাকে শিরিক বলা হয় আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া চাই আংশিক হতে পারে চাই পরিপূর্ণ হতে পারে কখনো আংশিক দেওয়ার মাধ্যমে শরিক করা হয় পার্টনার দেওয়া হয় পার্টনারশিপ করা হয় যেমন আল্লাহর হক ছিল সেচদা করা আপনি অন্য কারোর জন্য সেজদাকে নির্ধারণ করে নিলেন সুপ্রিয় দর্শক এর মাধ্যমে শির্ক হয় যদিও আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ যারা সেজদাতে বিশ্বাসী কখনো কবরকে সেচ হচ্ছে কখনো কারো পায়ের নিচে সেচ হচ্ছে কখনো বা কোনো বস্তুতে সেচ হচ্ছে সবগুলোই হলো শেরিক যদিও তার দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যে সেটি আসলে অন্যায় নয়, আমি কোনো গাছকে সেচদা করছি না কোনো কবরকে সেচদা করছি না বরং আমি রব্বুল এজাদকে সেচদা করছি তবে এটি একটি মাধ্যম সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে শেরিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বড় বিষয় আমরা সংক্ষেপে এতটুকুই বলবো আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া তার নাম হলো শিরখ আর এটি হলো মহাজুল বা অন্যায় মহান্নবুল আলমিন এরশাদ করেন ইন্না শির কালা জুলমুন আজিম যে নিশ্চয় শিরিখ হলো সবচেয়ে বড় অন্যায় আর শিরিখ বড়ো অন্যায় কেন এই কেনর অর্থ কোরআন এবং হাদিস থেকে আমাকে নিতে হবে এবং যথেষ্ট দলিল রয়েছে মহান্নবুল আলমিন শিরিখকে মহা অন্যায় বলেছেন আর মহা অন্যায় বলার কারণ অনেকগুলো এছাড়াও নবী মোহাম্মদ সাল্ল্লা আলী আসাল্লাম তিনিও মহা অন্যায় বলেছেন নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে জিজ্ঞেস করা হল যে আপনি খবর দিন অথবা তিনি বলছেন আমি কি তোমাদেরকে খবর দিব না সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড়ো অন্যায় এরপরে তিনি বলছেন যে সেটি হলো আল বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো বিষয়কে মহান বা বড় বলে দেন তাহলে সেটি মহা অন্যায় এবং সেটি মহা গুল মহানবুল আলমিন অনুরূপভাবে সুরাতার একশত ষোলো নম্বর আয়াতের সাত করেন ইন্দা মোহানবুল আলমিন তিনি শিরিকের গুণা ছাড়া অন্য যে গুণাগুলি হয় বন্দা যে গুণাগুলি করে ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দেন আর শিরিকের গুনাকে তিনি ক্ষমা করেন না এই আয়াতের অর্থ হল কেউ যদি সিরিক করতে করতে মারা যায় তাহলে মহান্নবুল আরামিন তার সিরিকের গুণাকে কশ্চিন কালেও ক্ষমা করবেন না পক্ষান্তরে কেউ যদি সিরিক করার পর আবারও সঠিক পদ গ্রহণ করেন সিরিক মুক্ত হয়ে আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ তালা সকল গুণাকে তিনি ক্ষমা করেন সুপ্রিয় দর্শক এই জন্য সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সিরকের প্রকার সহ हमें भारत हमारे संक्षेप जित आज के जुलम कथा बी एतरो जथेष्ट होते अब्दुल्लाह सैदरदीअल्लाह तारह हादी पढ़ब जदेशटी बुखारी एस नबीबल्लासल्लम एरसद करें मन माता जे व्यक्ति मृत्युबरण करल युशुब्लाईन जे कोचुके आल्ला शरिक करल और मृत्युबरण करा अवस्था से आल्लाछुके शरिक करल दाखलान नेी मोहम्मद सल्लासल्लम तरह सम्पर्क संबद प्रदान करें से जहां प्रवेश कर प्राणप्रिय दर्शक यदीस आलोचना करते जो आयाटी पड़ेम आल्ला तला शिकर गुणा छड़ा सकल गुणा के क्षमा करें और जख को गुणा आल्लर का क्षमा तार प्रतिदान है जहां सुप्रिय दर्शक अतए हमें सकल অঙ্গনে শেখ মুক্ত হতে হবে যেমন বড় সেরেক তেমনি ছোট সেরেক আর বড় সেরেকের অনেক প্রকার আছে অন্য কারোর কাছে সেজদা দেওয়া অন্য কারোর কাছে কোনো ধর্ণা দেওয়া অন্য কারোর কাছে আপনার কোথা থেকে বরকত নেওয়া যেই বরকত নবীম সাল আলী ওয়া সাল্লাম নিতে বলেননি ইত্যাদি বিষয়গুলো আমাদের একটু জানার বিষয় ইন্না ফেরো আইসাবিহি ওয়াক ফেরো মা দু আল্লাহ শিরিখের গুণা ছাড়া ইচ্ছা করলে সব গুণা তিনি ক্ষমা করেন কিন্তু শেরিকের গুণা তিনি ক্ষমা করেন না আর এই অবস্থা হল শিরিক অবস্থায় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে কামনা করেন তিনি এদিক একদিকে শিরিখ করেন অন্যদিকে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা কোশ্চেন কালেও এই গুনা ক্ষমা করেন না তবে কেউ যদি অন্যায় করে শিরিক করে এরপরে আবারও ফিরে আসে ইনলিরুদা জ্যামিআ অন্য আয়াতে তিনি এরসাদ করেন যে তিনি ক্ষমা করে দেনা যখন সকল ধরনের আলোচনা চাই সেটি বেদাতের হতে পারে চাই সেটি অন্যায়ের হতে পারে চাই সেটি ইবতের হতে পারে আর যত গুণা আছে আল্লাহ তালা সকল গুণাকে ক্ষমা করেন মহান্নবুল্লা আলমিন তার বান্দার অবস্থা দেখে সুপ্রিয় শ্রোতা তাহলে অন্যায় নামক গুণটি এটি মুমিনের গুণ নয় আর অন্যায় হলো আল্লাহর ক্ষেত্রে অন্যায় এটি হলো সবচেয়ে ভয়াবহ অন্যায় আরেকটি কারণ বলে আমরা বিরতি নিব আর সেটি হচ্ছে শিরেকের গুণা এই জন্যই বড় যে আল্লাহতালা তার আমলগুলোকে নষ্ট করে দেন যত আমল সে করেছিল সব আমল নষ্ট হয় শিরেকের ফলে অতএব শিরেক নামক গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে যেটি ইসলামের সবচেয়ে বড় জলম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 যে ব্যক্তি করলো আমি গেল তারাই হলো হৃদয় তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় जन्म जाल्लाह पछंद करें देखातर मर्यादा प्रति शनिवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नेशलाय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 पवित्र विशुद्ध जीवन जापन करनाकुम सुशक पूर्वे अपने এবং সবচেয়ে বড়ো অন্যায় যেটি হলো জোলম আমরা জলম নিয়ে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক এই জন্য সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সেরকের প্রকার সহ আমাদেরকে ভালো করে জানতে হবে আমরা সংক্ষেপে যেহেতু আজকে জোল কথা বলছি এতটুকু যথেষ্ট হতে পারে আবদুল্লাহবিন সৈদ রদিয়াল্লাহ তার মধ্য থেকে আরেকটি আমরা হাদিস পড়বো যে হাদিসটি বোখারিতে এসেছে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিাস এরশাদ করেন मन माता जे व्यक्ति मृत्युबरण करल्लाईन जे कोचु कर कर कर के आल्ला शरिक करल और मृत्युबरण करवस्थाई से आल्ला शरिक करल दखाल नबी मोहम्मद सोल्ला अल्लम तरह सम्पर्के संवाद प्रदान करें से जहां नामे प्रवेश कर प्रणप्रिय दर्शक ये हादीक आलोचना करते যে আয়ারটি আমরা পড়েছিলাম আল্লাতলা সিরিকের গুণা ছাড়া সকল গুণাকে তিনি ক্ষমা করেন আর যখন কোন গুণা আল্লাহর কাছে ক্ষমা হবে না তার প্রতিদান হবে জাহান্ন সুপ্রিয় দর্শক অতএব আমাদের সকল অঙ্গনে শির মুক্ত হতে হবে যেমন বড় সেরেক তেমনি ছোট সেরেক আর বড় সেরেকের অনেক প্রকার আছে অন্য কারোর কাছে সেজদা দেওয়া অন্য কারোর কাছে কোনো ধর্ণা দেওয়া অন্য কারোর কাছে আপনার কোথা থেকে বরকত নেওয়া যেই বরকত নবীম সাল আলী ওয়াশাল্লাম নিতে বলেননি ইত্যাদি বিষয়গুলো আমাদের একটু জানার বিষয় আমরা ইনশাআল্লাহ সময় সুযোগে জেনে নিব সুপ্রিয় দর্শক আমরা জুলম নিয়ে কথা বলছিলাম অন্যায় এখন আমরা কথা বলবো অন্যায় আচরণ হল একজন মানুষ অন্য মানুষের সাথে অন্যায় আচরণ আর এই দিকটি যেটি আমাদের সমাজে বেশি হয়ে থাকে একজন মানুষ আরেকজন মানুষের সাথে से अन्या आचरण करें जुल्म करें जे जुलम मानूश्य जो के मोहम्बुल आलमीन हराम करो चाय आल्ला क्षेत्रे जोम से हराम अथवा मानस मानुषर स जुल्म से हराम अथवा मानूष तरह आत्मारे अन्ाय आचरण करराम सुप्रिय दर्शक मोहनब जख जुल्म के ऊपर हराम नबीम सोल्लासल्लम सकल दिक नहीं कथा আমরা এই মর্মে একটি হাদিস পড়তে পারি আল্লাহ নেই বলেছেন কুলুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন যে একজন মুসলিম অন্য মুসলমানের উপর হারাম একজন মুসলমানের উপর অন্য মুসলমানের হারাম হলো দামহু তার রক্ত প্রবাহিত করা হত্যা করা অমালুহু এবং তার অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়া জোর করে নেওয়া অথবা চুরি করে গপনে নেওয়া সব ধরনের তাহলে তার হারাম হলো তার রক্ত তার অর্থ সম্পদ ওয়ের উদ্বহু এবং তার সম্মান মর্যাদা কেউ যদি কারোর সম্মান মর্যাদা তিনি মানুষের সামনে তার সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেন অথবা মান হানি করেন তাহলে সেটিও হারাম এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি একজন আরেকজনের উপরে এই হারাম অভ্যাসটি এটি হলো ওজন আমি কোনোভাবে আপনার যেমনই অর্থ নস্বাদ করতে পারি না অথবা চুরি করতে পারি না अथवा छित करतेपे हत्या करते आपनर सम्मान नहीं कथाते सम्मान हानि करते सुप्रिय दर्शकता हमले हल एक मुस्लिम नीतिमला तर जुल्मके जदि कथा बोली एक जन आज जुल्मेल नबी मोहम्मद आलहीसल्लम सर्वदिक प्रदर्शन करानुषुल्ती पे नबी महम्मू सोल्लाम एसा करें মানকেরানাতহে কোনো ব্যক্তির কাছে যদি কোনো ভাইয়ের এ ধরনের হক থেকে থাকে তাহলে সে যেন বিদায়ের পূর্বেই সেজন্য সেটির পরিশোধ করে নেয় কারণ হল মহানবুল আলমিন যদি কেউ কারোর অন্যায় আচরণ করে কারোর হক না দেন তাহলে কালকে আমতের দিন তার যে আমল নামা তার যে নেকির দিকগুলো নেকির আমলগুলো সেগুলো তাকে দিয়ে পরিষদ করা হবে সুপ্রিয় দর্শক এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে জুলম করা বা অর্থ সম্পত্তি হোক যে ক্ষেত্রে জুলম করা সেটি হলো হারাম অনুরূপভাবে জুলম হয়ে থাকে আপনার জমি কারোর জোর করে নেওয়ার ব্যাপারে নবীম সাল্লাহ আলী আসাল্লাম এই মর্মেও তিনি হাদিসে আলোচনা করেন মানে তা সে বরান মিনাল আউদ্দে যে ব্যক্তি কারোর জমি জুলম করে অন্যায় করে নিয়ে নিল কালকে আমাদের দিন তার বিনিময়ে তাকে শাস্তি দেওয়া হবে এ ছাড়াও। আমাদের জুলম হয়ে থাকে যে সেক্টরগুলোতে সেগুলো হল প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আপনার আন্ডারে কর্মচারী আছে এবং এই কর্মচারীর ক্ষেত্রে জুলুম যেন না হয় তার প্রতি আপনি অন্যায় অবিচার যেন না করেন এই দৃষ্টি আপনাকে রাখতে হবে নেবী সাল আলি সাল্লাম এই সেক্টরে জুলমের কথা বলেছেন আতুল আজির আজরাহ কবলা ইয়াজুফা এর কোহু নেবী সাল আলী এরশাদ করেন তার ঘাম শুকানোর আগেই তাকে তার হক দিয়ে দেওয়া তাহলে আমরা সংক্ষেপে কথা বলছিলাম জোলমে আর জুলমের যে দিকগুলি একজন আর একজনের সাথে হয়ে থাকে তাহলে এর ক্ষেত্র অনেক হতে পারে পারিবারিকভাবে হতে পারে তার সাথে যারা আদান প্রদান করেন তাদের সাথে হতে পারে অনুরূপভাবে লেনদেনের ক্ষেত্রে হতে পারে আমাদের সকল অঙ্গনে জোল যে অন্যায় দিকটি এই দিক থেকে আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং জুলম যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আস্ত হবে সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আহলে জুলম যে গুন্টি এটি মমিনের গুণ একজন মমিন একজন মুসলিম কখনোই জুলম করতে পারে না যেমনটি আল্লাহর সাথে জুলুম করতে পারেন না অনুরূপভাবে কোনো বান্দার সাথেও তিনি জুলম করতে পারেন না আমরা শেষে বলব জুলম কখনও হয়ে থাকে তার আত্মার সাথে যে জুলম হয়ে থাকে সে জুলম হল আমরা বলতে পারি যে ক্ষেত্রে কোনো মানুষ সে জুলম করে তার যে ইবাদাত করা উচিত ছিল সে ইবাদাত বিমুখ হয় অথবা যতগুলো পাপের কাজ সে পাপের কাজে অভ্যস্ত হয়ে পড়েন আর এই পাপের মাধ্যমে তিনি তার আত্মার প্রতি জুল করেন মহানবুল্লাহ আলম ইসাদ করেন অমা জলা ওলা কিন ক্যানিমুন যে তারা তো জুলম করে এই জুল তো আমার প্রতি সে অন্যায় অবিচার করতে পারে না বরং তারা তাদের নিজেদের আত্মারই উপর জুলম করে ইন আহসানতুম তুম আহসান তোমরা যদি ভালো করো তাহলে তোমাদের নিজেদের জন্যই তোমরা ভালো করছো আসা আর যদি অন্যায় অবিচার করে থাকো খারাপ কাজ করে থাকো তাহলে এই খারাপটি তোমাদেরই জন্য তোমাদের আত্মার জন্যই খারাপ কাজ করে চলেছ সুপ্রিয় দর্শক তাহলে আমরা জুলম বিষয়টি আবার সঙ্গে কথা বলবো যে অন্যায় হয়ে থাকে রবের সাথে আল্লাহর সাথে জুলম হয়ে থাকে মানুষের সাথে এবং জোলম হয়ে থাকে তার আত্মার সাথে আর সবগুলোই ভয়ানক দিক এবং সবগুলো জুলম থেকে আমাদের বাঁচা উচিত আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই জুলমের আমরা সর্বদিক নিয়ে প্রথমে আমাদের নিজেদের সাথে কথা বলবো এবং সকল জোলম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে জোলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এখন আমরা কথা বলবো জুলমের বিধান আমরা আলোচনার মাঝে কথা এসেছি আমাদের যে জুলম একটি হারাম বিষয় এবং জুলম করা এটি মোহান রব আলমিনের সেটি নীতি না লম্বা এক হাদিসে কুদ্সিতে মহান রব আলমিন তিনি বলেছেন যে হাদিসটি নবীম সাল আলী আসাল্লাম বর্ণনা করেছেন আনবি জরিন রদি আল্লাহ নবী সাল্লাম ফিমা ইয়র আনিল্লাহ তবরকাল আনাহ কল আবুদার রিউল্লাহাদিস বর্ণিত তিনি বলে নবী মহাল আলী ওসালাম আল্লাহ থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেছেন আলানি যে হে আমার বান্দারা আমি হারাম করেছি ইন্নি হার তো আলসি আমি জুলমকে আমার নিজের উপর আমি হারাম করেছি সুপ্রিয় দর্শক তাহলে জুলম করাটি মহান রব্বুল আলমিন তার বান্দার প্রতি তিনি জুলম করেন না মুল্লাই সাহেব দল্লাহ আবিদ এই ধরনের সব মহানবুল্লা আলমিন ঈরশাদ করেন যে তার বান্দার প্রতি তিনি অন্যায় অবিচার করেন না একই ধরনের হাদিস থেকে আমরা বুঝতে পারছি মোহানবুল্লা আলমিন তিনি তার বান্দার প্রতি জল করেন না সুপ্রিয় দর্শক আমরা সংক্ষেপে যেহেতু আজকে জুলমের কথা বলছি এতটুকু যথেষ্ট হতে পারে আবদুল্লাহবিন্দ্লাহ তা না থেকে আর কি আমরা হাদেশ পড়ব যে হাদিসটি এসেছে নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম করেন যে ব্যক্তি मृत्युबरण करल्लाईन जे कोचु कर कर कर के आल्ला शरिक करल और मृत्युबरण करवस्थाई से आल्लर सारिक करल दखलान नेहमदल्लासल्लम तरह सम्पर्क संबद प्रदान करें से जहान नामे प्रवेश कर प्राणप्रिय दर्शक ये हादीकेंगे आलोचना करते आया पड़े आल्ला तला সিরিকের গুণা ছাড়া সকল গুণাকে তিনি ক্ষমা করেন আর যখন কোন গুণা আল্লাহর কাছে ক্ষমা হবে না তার প্রতিদান হবে জাহান্ন সুপ্রিয় দর্শক অতএব আমাদের সকল অঙ্গনে শেখ মুক্ত হতে হবে যেমন বড় সেরিক তেমনি ছোট সেরিক আর বড় সেরিকের অনেক প্রকার আছে অন্য কারোর কাছে সেজদা দেওয়া অন্য কারোর কাছে কোনো ধরনা দেওয়া অন্য কারোর কাছে আপনার কোথা থেকে বরকত নেওয়া যে বরকত নবীম সাল আলী ও্লাম নিতে বলেননি ইত্যাদি বিষয়গুলো আমাদের একটু জানার বিষয় জুলম করা অন্যায় করা এটি অত্যন্ত খারাপ দিক জুলম নিয়ে আমাদের ইনশাআল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক হাফেজ এব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 सबूरी कथा पूर्वे की तदान जीवन सफलता कुरान तेला क्यों जो शैम पालन करज कर खुशी हन মুখের দেখুন আমল পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে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 जयंट डर जाके नाहक देखांगिनी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्